ধারাবাহিক হাদী কাক থেকে আজকের হাদিসটি সাহাবিয়া ওবাদমত্লা অনুবরণটা করছেন রসুল্লাহ সালসমী সাদ করেছেন মৃত্যু সম্পর্কে একটা হাদিস মৌত সম্পর্কে মানে আহাবালিকা আল্লাহ আহাবলি কা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 আয় সারাদি আনহা রাবির সন্দেহ হয়েছে বর্ণনাকারীর তিনি বলেন হয়তো আয় সারাদি আলাহ আনহা বা ওনার যে একজন বিবি তখন বললেন ইয়ার ইনাক আমরা সবাই তো মৌতকে অপছন্দ করি অর্থাৎ মরতে চাই না মানুষের মধ্যে নেচারালি মউতের ব্যাপারে একটা ভীতি কাজ করে এখন তাহলে কে আছে যে আমি মরে যাই আল্লাহর সঙ্গে দেখা হোক এরকম অপেক্ষা আছে এটা তো ন্যাচারালি আসে না কি করা যায় তখন তিনি বললেন লাইসাদা কিনা এরকম নয় ওলা কিনালু বুসেরা বিরে দোয়ানালি প্রত্যেক মানুষের মধ্যেই মৃত্যু ব্যাপারে একটা ভয় থাকে কিন্তু মোমেন ব্যক্তি যখন তার মৃত্যুর সময় হয় আল্লাহ আল্লাহতালা তাকে খবর পাঠিয়ে দেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি তার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এই খবরগুলো যখন তাকে পাঠানো হয় এগুলো যখন তাকে কিছু শোনানো হয় ফালাই সেইগুলো হাবু ইহিমিমা আমা তখন তার কাছে মৌতের কষ্ট মৌত সম্পর্কে ভয় সব দূর হয়ে যায় এবং এই মৌতের যে কষ্ট আছে কুল্লু নার্সিন দা এ কাতিল মৌত প্রত্যেক নার্সেনি একটু মৃত্যুবরণ করতে গিয়ে যে কষ্ট হয় যে স্বাদ আছে এটা গ্রহণ করতেই হবে ওইটা তার কাছে তখন সহ্য করার মতো এর চেয়ে বড়টা সে পাবে ওইটাকে হজম করার মতো মজবুতি তার হয়ে যায় তখন তখন সে আগ্রহী হয়ে যায় কত তা তাড়াতাড়ি করছে জান্নাতের এত নিয়ামত অপেক্ষা করছে এত মেহমানদারি অপেক্ষা করছে তখন সে তাড়াতাড়ি আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি হয়ে যায় ওই সময় হয় আহাবালে কাহ আল্লাহ আহাবলাহ তখনই ব্যাপারটা ঘটে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 সে মস্তাক এবং এই ইমানের দাবি পূরণ করতে গিয়ে তারা মজবুতির সাথে থেকেছে ইস্তেকামাত করেছে ইমানের পথে দিনের পথে সেরাতুল মুস্তাকিমের পথে তারা দিন রাত প্রচেষ্টা চালিয়েছে টিকে থাকার জন্য এই দিনদারি জিন্দগি যাপন করেছে তাদের মৃত্যু সময়ে তাত আলী হিমুল মালা একা ফেরেজ তখন তাদের কাছে চলে আসেন নাজির হয়ে যান কেন ফেরস আসেন তাকে সুসংবাদ দিতে তাকে সাহস জোগাতে তাকে সহমর্মিতা দেখাতে তাকে সঙ্গ দিতে তাকে উৎসাহিত করতে আল্লাহ তোমার তাহতের ভয় করছো তোমার কোনো ভয় নেই একদম নিশ্চিন্তে থাকো আল্লাহ তা দুশ্চিন্তাগ্রস্ত হইও না ও আবসিরু বিল বরঞ্চ এ দুনিয়া থেকে যাওয়ার পরেই তো জান্নাতের সুসংবাদ তোমার অপেক্ষা করছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তি কুন্তুম আদুন যে জান্নাতের ওয়াদা আল্লাতলা তোমাদেরকে করেছেন নেকে আমল করলে এত সুন্দর জান্নাত দেওয়া হবে সেই জান্নাত তোমার ইন্ত হা তোমার আছে ধরে সাধন সাজানো নিয়ামও তোমার ইন্তজারে আছে তুমি চলে আসো তাড়াতাড়ি এখন এখানে বাড়িঘর ছেড়ে ছেলে মেয়ে আসে সবাই থেকে বিদায় নিতে হবে এটাও তো একটা কষ্ট এক লাখ কবরের দিন দিকে থাকতে হবে তখন ফেরস্তারা তার মনে আরো ফারদার আগ্রহ জোগাই দেন উৎসাহিত করেন চিন্তা করো না আমরা এই যে দুনিয়ার মধ্যেও তুমি আমাদেরকে সাহায্য নে দিনের পথে তাকে তারা উৎসাহিত করে বিপদ আপত্তিকে অনেক আল্লাহর হুকুমে তারা তাকে প্রোটেকশন দেয় তার সঙ্গে থাকে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 ওলা কুমফি হামার সাহি আনফুসুকুমা কুমফি হামতার দাউন এরপরে ফেরেস তারা তাকে সেখানে জান্নাতে সুসংবাদ দেয় জান্নাতে গিয়েও তারা বলবে যে আসুন জান্নাতে চলে এসেছেন কি মনে খেতে চায় কোনটা উপভোগ করবেন এনজয় করবেন যেটা চাইবেন যেটা মনে চায় যেটা আহ্বান করবেন যেটা যেটা কল করবেন সব চলে আসবে নুজুলাম মিন গাফুর রাহিম যে রব অত্যন্ত গাফুর গুনা মাফ করেন যিনি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 একটা পবিত্র শরীরে তুমি বসবাস করছিলে এই শরীরটাকে আবাদ রেখেছিলে এই শরীরটাকে তুমি ব্যবহার করেছিলে এখন এই শরীরের ডিউটি শেষ হয়ে গেছে তোমাকে এখন অন্য জগতে চলে আসতে হবে উখরুজি ই রাউন ও রাইহান ও রিনেকান মুসনাদ আহমদে হাদিসে এসেছে চলে আসো তুমি তুমি আল্লাহ রহমত পাওয়ার জন্য সুগন্ধি এবং এই সমস্ত মেহমানদারি ওখানে চলে আসো আর এই রবির কাছে আসো যে রব তোমার প্রতি মোটেই ওই খুবের কাছে আসো যে রব তোমার প্রতি রাজি হয়ে আছেন খুশি হয়ে আছেন আল্লা তাল পক্ষ থেকে আহ্বান আসবে লক্ষ্য করে ইয়া তো এর যে যে নফস আল্লাহ তালাকে রব হিসাবে খুশি হয়ে গেছে আল্লাহ তারা রুবিয়ত রূপে তার ইতমিনান হয়েছে আল্লাহ তারা এবাদত করতে গিয়ে তোমার মধ্যে যে প্রশান্তি এসেছে তুমি যে আল্লাহকে রব হিসাবে খুশি হয়েছ আমরা কি আল্লাহকে রব হিসাবে খুশি না অবশ্যই খুশি রু রবা আমরা খুশি তো তুমি চলে আসো রইয়া তো তুমি খুশি হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে সেগুলো পেয়ে আর আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন ফাদি তুমি আমার খাঁটি বান্দাদের দলের মধ্যে তুমি ঢুকে যাও এই তোমার নাম লেখানো হয়ে যাবে তুমি নেককারদের সঙ্গে তোমার হাসর হবে তাদের অন্তর্ভুক্ত হবে আর ওয়াদি জান্নাতি আসো তুমি চলে আসো জান্নাতে যাওয়ার জন্য চলে আসো তুমি জান্নাতে চলে যাবে যাও তুমি জান্নাতের দিকে এই কথা শোনার পরে আর মোমিন করবে দর্শক মন্ডলী এখন একটা বিরতি চলে আসবে বিরতির পরে আমাদের আলোচনা আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর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 ইসলামের শ্রেষ্ঠত্ব দর্শক মন্ডলী নেকালের মৃত্যু এবং গুনাগারের মৃত্যু কেমন ভাবে হবে এই বিষয়ে যে আমরা শুনে আসছিলাম এবং সে প্রসঙ্গে আলোচনা আমরা দেখেছি নেক কারের জন্য আল্লাহ তালা ইন্তজারে থাকেন ফেরেস্তাদকে পাঠিয়ে দিন সংবাদ নিয়ে আল্লাহ তালা তাকে সংবাদ দেন এবং তখন মাইয়েত দুনিয়া থেকে যেতে আর ইত্যস্ত করে না বরঞ্চ যাওয়ার জন্য আগ্রহী হয়ে যায় আহাবালেকা আল্লাহ আহাব আল্লাহ তখন সে এত আগ্রহী হয়ে উঠে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার জন্যে আল্লাহ তালাও তার সঙ্গে দেহা করতে আগ্রহী হয়ে থাকেন তার অপোজিট যখন গুনাগার গা ফেরবেদিন অবিশ্বাসী বা তথাকথিত মুসলিম নামে মুসলিম ছিল কিন্তু কোনো দিনই জিন্দিগি যাপন করতে অভ্যস্ত হয়নি তার জিন্দিগি ছিল অমুসলিমের মতোই গুণা অপকর্মে দিন রাত ব্যস্ত থেকেছে এই সমস্ত লোকদের ব্যাপারে এরকম এত শান্তিদায়ক আরামদায়ক মৃত্যু হবে না তাদের ব্যাপারে আল্লাহ তালা সুরাল হাসরে এরসাদ করেছেন যে লাইস্তাবি আশাবুল না আরো আশাবুল যান না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 যে আমি তাদেরকে ওইরকম ডিল করব ওইরকম মনে করব ওইরকম ব্যবহার করব যেভাবে আমি ইমান দার আর নে কর্মকারীদেরকে ব্যবহার করেছি প্রশ্নই আসে না সেভাবে হুম তাদের জীবন তাদের মৃত্যু কি এক হবে জীবন যেহেতু তাদের দুই রকম ছিল তাদের জীবন ছিল উল্টাপাল্টা তাদের তাদের মৃত্যু হবে অন্য রকম এক রকম হতে পারে না এবং হাদিসে এসেছে যখন গুনাগারের মৃত্যু হয় তখন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 সিরোন আজে এত শুরুতে আল্লাহ বলেছেন ফেরস তারা এখন হাত ঢুকিয়ে দিয়ে তাদের রোহগুলোকে টেনে ছিনে ছিঁড়ে আনার চেষ্টা করবে এমনভাবে রুহ ছিঁড়ে ছিঁড়ে আসবে এক্সাম্পল আরেকটি হাদিসে এসেছে তার এক্সাম্পল হচ্ছে আপনি যদি একটা পাটের বস্তা চিনিতাম না পাটের বস্তা বলেন না আপনারা এই বস্তার ভিতরে যদি একটা তীর ঢুকান তীর তীর দেখেছেন তীরের মাথাটা আমাদের এরকম একটা তেড়া ইয়ে থাকে না করার মতো থাকে তীরটাকে এভাবে ঢুকিয়ে বস্তার থেকে এখন আপনি আবার তীরটাকে সোজা টেনে বের করেন সোদা বের হয়ে আসবে কী হবে কীভাবে বের হবে ছিঁড়ে ছিঁড়ে বের হবে বস্তার যে সুতোগুলো আটকিয়ে গেছে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে এইরকম করি তার রুহটা ছিঁড়ে ছিঁড়ে এভাবে আসবে এইরকম টানাটানি করে নিয়ে আসা হবে আই হাত রুহ খাবিসা তারা ডাক দিবেন এই খাবিশ রুহ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 সুযোগ নেই তারা এটা বুঝতে পেরেছে এই জন্য সব মানুষই তখন ইমান আল্লাহ শেষ নিঃশ্বাসের টান পড়ে গেছে সাক্ষ শুরু হয়ে যায় তখন কোন ব্যক্তিকে ইমান আনতে দেওয়া হয় না তার কোন ইমান কবুল করা হয় না ঠিক তেমনি তথা তথাকথিত মুসলিমও যদি হয় সারা জীবন পাপের মধ্যে ছিল এখন ত করতে চাইলেও তাকে ত অবা করতে দেওয়া হবে না ইন্নাকু তা অনেক আবদে মায়ালাম মালাম গের যতক্ষণ তার গারগড়া শুরু না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তবা কবুল করেন এখন আমরা আসি যে আমরা কিভাবে এই অপমৃত্যু খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারি কিভাবে আল্লাহ তালা কি একটা ভালো মৃত্যু দান করবেন যে মৃত্যু আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে এই মৃত্যুকে আমাদের তামান্না করা ঠিক নয় অবশ্যই এই মৃত্যুই তামান্না করা উচিত তো কেউ কেউ বলবেন থাক মৃত্যুর কথা চিন্তা করাই ভালো না এটা কেউ কেউ আসে এটা চিন্তা করতে চায় না কয়েও কথা বলেন না অন্য কথা বলেন এটা কিন্তু বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পাশ্চাত্য জগতে ইউরোপ আমেরিকায় সেখানে প্রচলিত আছে কেউ যদি সেখানে নন মুসলিমরা কোনো এক সমাবেশে থাকে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 ওই জিনিসটাকে বেশি করে আলোচনা করো যেটা সমস্ত মজাকে নিঃশেষ করে দেবে এই কথা বেশি আমাদের তামান্না মনের ভিতরে বেশি নিয়ে আসা সারাদিন মনে করা যে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করে ফেলতে পারি যত বেশি মনে করব তত আমার লাভ তত আমার কল্যাণ এজন্য জন্য আমরা তামান্না করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে একটা মৃত্যু দান করেন কিভাবে তা হবে তার আসবাব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 দিনের পর ইস্তেকামাতের অর্থ কী তো ভিত্তিতে সুন্নতের উপরে শরীয়তের উপরে জীবন যাপন করা কোন অবস্থাতেই যেন আমরা ইসলামের পথ থেকে বিচ্যুত না হয়ে যাই হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকা কবিরা গুণা থেকে দূরে থাকা প্রত্যেকটি ওয়াজেব ফরাজ আস্তে আস্তে সুনত নফল মোস্তাহাবাতের দিকে চলে আসা একজন মমিনের জিন্দিগি যাপন করার জন্য যতটুকু মজবুতি সহকারে থাকা দরকার এই ইশতেকামাত হল তার অর্থ এটা প্রথম আমরা পেলাম যে ইশতে কামতের অর্জন করতে হবে আমি খুব জান্নাতে যেতে চাই ভালো মৃত্যু চাই কিন্তু জীবনের মধ্যে আমল নেই ইশতেকামত নেই দিনের পথে মজবুত করে টিকে থাকি না তাহলে হলো না তাহলে এক নম্বর হচ্ছে ইশতেক দুই নম্বর হচ্ছে তাকুয়া ইস্তেকামতের সঙ্গে তাকুয়া সম্পর্ক আছে তাকুয়া আর একটু কন্টিনিউয়াসলি আর একটু উঁচু মান অর্জন করার জন্যে আল্লাহ তালা যে বলেছেন এ আই হলাদা আমার তাকুল্লহা হাক্কা তু কাতে ওলা তামুতুন না ইল্লা ও আনতো মুসলিম আল্লাহকে খুব বেশি ভয় করা আল্লাহর ভয় দিলটার মধ্যে দিয়ে ভর্তি করে রাখা আল্লাহর ভয় ভীত থাকা তাহলে এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আল্লাহ তালা কাছে আমাদের নাজাত হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর ভালো মুসলিম না হয়েও মৃত্যু পালন করো না ভালো মুসলিম মানে ওই যে একটু আগে এসেছে আমাদের কথা এসেছে দুইটার পাশাপাশি আল্লাহ তাকু আমাদের মধ্যে থাকা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 কোন বছর কতদিন হবে আরো কত সময় বাকি আছে এটা কেউ বলতে পারবে না স্টিল এটা গায়েবের মধ্যে রয়ে গেছে আমাদের সময় শেষ হয়ে গেল আমরা ইনশাল ভালো মৃত্যু পাওয়ার জন্য কি করণীয় দরকার আমরা দুটো বিষয়ে আলোচনা করেছি বাকিগুলো আমরা পরবর্তী শেষে আলোচনা করবো আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানবজাতির কাছে সাথে থাকুন আপনার জাগাত দানের অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক দুই তিন এক তিন আমাদের করুন যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সেই জন্য তুলে জাহাঙ্গীর कथाजे इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंग